আবু মুসাফ রজিয়াল্লাহ তালু হতে বর্ণিত তিনি বলেন আমি ও আমার সাথীরা যারা আবিসিনিয়া হতে জাহাজ মারফত আমার সঙ্গে প্রত্যাবর্তন করেছিল বা বুথানের একটা মুক্ত এলাকায় বসবাসরত ছিলাম তখন নাবি সাল্লাহ আলি সাল্লাম থাকতেন মদিনায় ভুতানের অধিবাসীরা পালাক্রমে একদল করে প্রতি রাতে ইশার সালাতের সময় আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লামের খিদমতে আসতেন পালাক্রমে ঈশার সালাতের সময় আমি ও আমার প্রতিপয় সঙ্গী নবী সাল্লা সাল্লামের কাছে হাজির হলাম তখন তিনি কোন কাজে খুব ব্যস্ত ছিলেন ফলে সালাদ আদায় বিলম্ব করলেন এমনকি রাত অর্ধেক হয়ে গেল অতপর নবী সাল্লা সাল্লাম বেরিয়ে এলেন এবং সবাইকে নিয়ে সালাত আদায় করলেন সালাত শেষে তিনি উপস্থিত ব্যক্তিদেরকে বললেন প্রত্যেকেই নিজ নিজ স্থানে ফিরে যাও তোমাদের সুসংবাদ দিচ্ছি যে আল্লাহর পক্ষ হতে তোমাদের জন্য এটি একটি নিয়ামত যে তোমরা ছাড়া মানুষের মধ্যে কেউ এ মুহূর্তে সালাত আদায় করছে না কিংবা তিনি বলেছিলেন তোমরা ছাড়া কোনো উম্মত এ সময় সালাত আদায় করেনি আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম কোন বাক্যটি বলেছিলেন বর্ণনাকারী তা নিশ্চিত করে বলতে পারেননি আবু মুসার রাজিয়াল্লাহ তাল্লাহু বলেন আল্লাহ রসুল সাল্লা আলাই সাল্লামের এই কথা শুনে আমরা অত্যন্ত আনন্দিত মনে বাড়ি ফিরলাম